অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি গত অনেক অনেকগুলো পর্বে আমরা আলোচনা করছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার মহিমান্বিত অব মহান আল্লাহ হব্বুল আলমিনের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে যেই করণীয় বিষয়গুলো আছে সেই করণীয় বিষয়গুলো আমরা একটি একটি করে অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করছি এবং কিছু আলোচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে যেই কাজগুলো আদর্শ মুসলিম ব্যক্তির জন্য খুবই প্রয়োজনীয় সেই পয়েন্টগুলোকে আমরা খুব সংক্ষেপে দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করছি গত পর্বে আমরা আলোচনা করছিলাম আদর্শ মুসলিমের করণীয় সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআন করিমের তেলাওয়াত করবে এবং কোরআনী করিমের মর্ম অর্থ সত্যিকার সত্যিকারভাবে উপলব্ধি করবে উপলব্ধি করার জন্য চেষ্টা করবে সেখানে আমরা অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছি কাজ হিসেবে আদর্শ মুসলিম ব্যক্তি যে এই কাজগুলোকে তার দৃষ্টির সামনে চোখের সামনে রাখবে সুপ্রিয় দর্শক বা ইউবনেরা এই পয়েন্টে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআন তিলাওয়াতের বিষয়টিকে এমনিভাবে উপলব্ধি করবে যে যার নাতের মর্যাদার জন্য এটি হচ্ছে একজন ব্যক্তির মূল মানদণ্ড ও মাপকাঠি যে মানদণ্ডের উপর মূলত একজন ব্যক্তি আল্লাহরবুল আলমের কাছে যার্নাতের মর্যাদা লাভ করবে এবং যার তার মর্যাদা নির্ধারণ করা হবে মূলত কোরআনি কেরিমের মাধ্যমেই এই বিষয়টি সত্যিকারভাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি উপলব্ধি করবেন যেহেতু আল্লাহ সুবাহনুব তালা এই কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের আইবাদতকে সত্যিকারভাবে আল্লাহর বান্দা সকল দিক থেকে কিতাবের নির্দেশনা মাধ্যমে এই কিতাবের হৃদায়তের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামের ভয়ের মাধ্যমে এই কিতাব তেল আবাদ করার মাধ্যমে আল্লাহ সুবাহনু তালাহের মর্যাদা সে লাভ করবে এবং আল্লাহ রব্বুল আল আমিনের নির্দেশনা লাভ করার জন্য কিতাব থেকে চেষ্টা করবে এবং এটাই মূলত বান্দার মর্যাদার মূল মানদণ্ড অর্থাৎ কোরআনের মাধ্যমেই মূলত কিয়ামতের দিন জন্নাথের মধ্যে আল্লাহ সুবাহান বান্দার মান এবং গ্রেড তার যে গ্রেড রয়েছে মর্যাদা রয়েছে সেই মর্যাদা নির্ধারণ করবেন সুপ্রিয় দর্শক বায়ু বলেেরাম একটি বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে চাই সেটি হচ্ছে এই কেয়ামতের দিন জন্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের মান দেবেন তাদের মান নির্ধারণ করা হবে তারা যখন জান্নাতে চলে যাবে তখন এই কোরআন করিমের মাধ্যম কোরআনের আয়াতের মাধ্যম এখানে কোরআনের আয়াত হেফজ করার গুরুত্ব উপলব্ধি করা যায় এই জন্য শেখুল ইসলাম এমন তাই মিয়া রহমতুল্লাহ বলেছেন যে কোরআন করিমের হেফজের বিষয়টি এই হাদিসের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলব্ধি করা যায় যেহেতু এই হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লাম বলেছেন সাহেবুল কোরআন অথবা হামিলুল কোরআন এখানে মূলত সাহেবুল কোরআন অথবা হামিলুল কোরআন বলতে কোরআনের হাফেজকে বোঝানো হয়েছে যিনি কোরআনকে হেফজ করেছেন মুখস্থ করেছেন তাকে বোঝানো হয়েছে এখানে ওই ব্যক্তিকে বোঝানো হয়নি যে কোরআন হেফসো করেনি শুধুমাত্র কোরআনের আমল করেছে তাকে বোঝানো হয়নি যে কোরআনকে হেফজ করেছে কোরআনকে মুখস্থ করেছে মুখস্থ করার কারণেই তাকে হামিলুল কোরআন অথবা সাহেবুল কোরআন বলা হয়েছে ঠিক একই কথাই শেখ মুহাম্মদ নাসিউদ্দিন আলবানী রহমতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইহাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি একটু দীর্ঘ আলোচনা করেছেন তার সিলসিলার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে হামিলুল কোরআন বলতে রেসুল্লাহ সাল্লা ইসলাম মূলত ইহাদিসের মধ্যে কোরআনের হাফিজকে বুঝিয়েছেন এবং ইহাদিসের মাধ্যমে কোরআনে করিমের হাফ করার কোরআনে করিম মুখস্থ করার যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটুকু ফুটে উঠেছে প্রতীয়মান হয়েছে স্পষ্ট হয়েছে তাই এটাকে উপেক্ষা করা অবজ্ঞা করার কোনো সুযোগ নেই কোনো ব্যক্তি চিন্তা করার সুযোগ নেই যে কোরআন হেফজ না করলে অসুবিধা কী এবং অনেকে দেখা যায় যে কোরআন হেফজ করা যায় জন্যই এই ধরনের কথা অনেকেই বলে থাকেন বলদ সাহাবিদের কাছ থেকে এর গুরুত্ব সাব্যস্ত হয়েছে ইসলাম কোরআন হেফজের বিষয়টি গুরুত্ব করেছেন এবং সাহাবিরা সেটাকে সেভাবে উপলব্ধি করেছেন খুদ রেসুল্লাহ সাল্লা ইসলাম কোরআন আয়াতগুলি হেফজ করার জন্য তিনি তারা হুড়ু করতেন তারা তাড়াতাড়ি করতেন আল্লাহ রাবুল্লাহামিন আয়াত করেছেন এ এনি আপনি তারা হুড়ু করেন না ইন্না আলে আল্লাহর বলে দিয়েছেন যে এটাকে সংরক্ষণ করা জমা করা একত্রিত করা হেল্প করা এবং এটাকে পাঠ করা এই দুটার দায়িত্ব আমার উপর সুম্বা ইন্না আলীনা বাই আয়না এরপরে এর বয়ান এর বর্ণনা তুলে ধরা এটাও আমার দায়িত্ব আল্লাহরুল্লাহামিন বলে দিয়েছেন রসুল্লাহ সাল্লা ইসলাম গুরুত্ব দিয়েছেন যাতে করে কোরআনে কোনো আয়াত আল্লাহবুল কালাম থেকে কোনো বক্তব্য যাতে করে কোন অবস্থায় ছুটে না যায় এই জন্য রসুল্লাহ সেটাকে হেফজ করার জন্য নিজেই গুরুত্ব দিয়েছেন তাই আসুন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এই হাদিসটি আমরা একটু পড়ি হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ আল্লাহু তালাহু তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাদ করেছেন ইউকনী সাহেবুল কুরআন সাহেবুল কোরআনকে বলা হবে কোরআনের হাফেজকে বলা হবে কোরআনের মুখস্থকারীকে বলা হবে কোনো কোন লফ্ মধ্যে এসেছি উখালুলি হামিল কোরআন কোরআনের বহনকারীকে বলা হবে হামিলুল কোরআন হাফিজুল কোরআন সাহেবুল কোরআন মূলত একই অর্থে এটা দুইজন মহাক্ষিক আলিমের বক্তব্যের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি একজন শেখুল ইসলাম হমিয়া বক্তব্য আর হচ্ছে শেখ মুহম্মদ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ বক্তব্য তাকে বলা হবে ইক তুমি পড়ো তাকি এবং তুমি উপরের দিকে উঠতে থাকো পড়ো আর উপরের দিকে উঠতে থাকো যতটুকু পড়বে ততটুকু উপরের দিকে উঠবে ওয়ারাতিল খেমা খুন্তা তুরাতিল ফির দুনিয়া এবং তুমি কোরআনকে ধীরস্থিরভাবে তার তিল সহকারে তুমি তেলাওয়াত করো কোরআনকে তার তিলের সাথে দৃঢ়স্থিরভাবে তেলাওয়াত করো খামা খুন্তা তুরাতিল ফির দুনিয়া যেমনিভাবে তুমি দুনিয়াতে অত্যন্ত দৃঢ়স্থিরভাবে কোরআনে করিমকে তেলাওয়াত করতে ঠিক তেমনিভাবে তুমি এই কোরআনকে দৃঢ়স্থিরভাবে তেলাওয়াত করো কারণ তোমার স্থান হবে তোমার মর্যাদা হবে তোমার যত আয়াত তোমার কাছে রয়েছে তত আয়াত অনুযায়ী তুমি উপরের গ্রেড লাভ করতে পারবে উপরের মর্যাদা লাভ করতে পারবে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তির মিজির রহমতুল্লাহ তার সুনানের মধ্যে তিন এবং এক হাজার চারশো চৌষট্টি হাদিসটিকে শেখ নাসুদ্দিন আবরানি আব্দুল্লাহ সই বলেছেন আরও অন্যান্য মহাদিসরা এই হাদিসটাকে সই বলেছেন সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এর মাধ্যমে আমাদের কাছে একটি বিষয় প্রতীয়মান হল স্পষ্ট হল সেটি হচ্ছে এই যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার মর্যাদা যদি জান্নাত লাভ চান যেহেতু আমরা সবাই চাই না আছে আমাদের মধ্যে এই মর্যাদা অর্জন করতে চাইবে না তাই আমরা সবাই চাই জান্নাতির মধ্যে মর্যাদা যদি জান্নাতির মধ্যে মর্যাদা আমরা লাভ করতে চাই তাহলে আমাদেরকে ধারণ করতে হবে কোরআন আমাদেরকে বহন করতে হবে কোরআনের বাহক হতে হবে কোরআনের হাফেজ হতে হবে কোরআনের সংরক্ষক হতে হবে যদি কোরআনের সংরক্ষক হতে পারি তাহলে কেয়ামত উদ্দিন জান্নাতের মধ্যে আমি আমার মর্যাদা লাভ করতে পারব এবং জান্নাতের গ্রেডে আমি আমার আয়াত অনুযায়ী আমি গ্রেড লাভ করতে পারবো তাই যদি কারো আয়াত শুধুমাত্র টি আয়াত হয় তাহলে তার গ্রেড হবে সাত নাম্বারে আর কারো আয়াত যদি দুইশো হয় তাহলে দুইশো নম্বরে আর কারো আয়াত যদি কোরআন একিমের সমস্ত আয়াত হয়ে থাকে তাহলে সর্বোচ্চ স্টেজে তিনি মর্যাদা লাভ করবেন সর্বোচ্চ স্তরে তিনি লাভ করবেন এটি আমাদের কাছে বুঝতে খুব সহজ হয়ে গেল এটাকেই মা আলী মধ্যে ইমাম তবির রহমতুল্লা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে জান্নাতের মূলত কোরআনের আয়াত অনুযায়ী জান্নাতের সিঁড়ি হবে কোরআনের আয়াত অনুযায়ী জান্নাতের সিঁড়ি হবে এবং তেয়ামতের দিন আল্লাহর বান্দাগণ কোরআনের আয়াত তেলাওয়াত করে করে জান্নাতের এসিড়িগুলোর সর্বোচ্চ মর্যাদা তারা উঠে যাবে এহাদিস থেকে তিনি দলিল নিয়েছেন এবং এই মর্মে তিনি জনৈক সাহাবি থেকেও একটা আশার বর্ণনা করেছেন যদি ওই আসারটি সনদের বিষয় নিয়ে ওর আমায় একেবারে বিতর্ক করাইছে কিন্তু এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে মূলত কোরআনে কেরিমের আয়াত অনুযায়ী জান্নাতের মধ্যে মর্যাদা আমাদের নির্ধারিত হবে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআনকে অবহেলা করবেন না কোরআনের হ্যাফজকে অবহেলা করবেন না তিনি একথা মনে করবেন না যে আমার বয়স শেষ হয়ে গেছে যে আমি ছোটবেলায় মুখস্ত করার কথা ছিল এখন তো আমি কোরআন মুখস্থ করতে পারবো না প্রত্যেকটি ব্যক্তির সময় রয়েছে মৃত্যু পর্যন্ত আমাদের হাতে সময় আছে মৃত্যুর আগ পর্যন্ত আমি কোরআন করিম তেলাবাত করব কোরআন করিম ভেবজ করব কোরআনের যে নির্দেশনা আছে সেগুলো গ্রহণ করব। তাই কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার জন্য কোনো টাইম লিমিটেশান নেই কোনো টাইমের সীমাবদ্ধতা নেই একথা বলার সুযোগ নেই যে না আমার ছোটোবেলা অতিক্রম করে গেছে এখন আমি কোরআন ঘুস্ত করতে পারবো না আমাদের চেষ্টা করতে হবে আর সেই জন্যই সুপ্রিয় দর্শক বায়ু বোনের আমরা দেখেছি যদি কোনো ব্যক্তি কোরআন করিমের দুটি আয়াত করে মুখস্থ করেন প্রতিদিন তিনি চেষ্টা করেন মানে মুখস্থ করার জন্য তাহলে তার পাঁচ বছর সময় লাগবে পাঁচ বছর দুই মাস কতদিন সময় লাগবে খুব কাছে সময় পরিপূর্ণ কোরআন তিনি হ্যাভ্য করে ফেলবেন আর এটি কঠিন কাজ নয় কোরআন আমি দুটি আয়াত মুখস্থ করা এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন বিষয় নয় বরং আমরা যদি ঘরের মধ্যে বসে থাকি অথবা আমার অফিসে বসে থাকি অথবা আমি কর্মস্থলে বসে থাকি দোকানের মধ্যে বসে থাকি যে অবস্থায় থাকি না এখনো দুটি আয়াত আমি মুখস্থ করতে পারি এবং মুখস্থ করা খুব কঠিন কাজ নয় আর যদি কোনো ব্যক্তি কোরআনী করিমের একটি করে আয়াত মুখ্যস্ত করেন প্রতিদিন তাহলে তার জন্য প্রায় সতেরো বছর চার মাসের মতো সময় লাগবে আমরা হিসাব কষে দেখেছি তাই অথচ আমাদের সতেরো বছরের চেয়ে বেশি সময় চলে গিয়েছে আমরা সত্যিকার অর্থে সিদ্ধান্ত নেই নি গুরুত্ব আরোপ করিনি গুরুত্ব না দেওয়ার কারণে আমরা এই কোরআনী করিমকে সত্যিকারভাবে হেফজ করতে পারিনি এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করব প্রত্যেক ভাইকে আল্লাহর এই কিতাব যেহেতু আল্লাহ সুবাহন তালা হেফজ করাকেও তা আব্বুধ আমাদের জন্য এই বাড়ির বিষয় করেছেন হেফজ করার মধ্যে আল্লাহ রবুল্লাহামীর মর্যাদা রেখেছেন এবং যার আমাদের মর্যাদা এর উপর নির্ভর করবে তাই আমরা এই কিতাবকে হ্যাফজো করার জন্য চেষ্টা করি এবং হেফজ করার মাধ্যমে আমরা আল্লাহর কিতাবকে সত্যিকারভাবে নিজেদের জীবনে যাতে সংরক্ষণ করতে পারি সেই চেষ্টাটুকু করি কারণ আল্লাহ রবুল্লাহামি এই কিতাবকে হ্যাফজো করবেন কীভাবে সেটাও বলে দিয়েছেন সেটি হচ্ছে আমরা যারা হেফজ করব। আমাদের হেফজের মাধ্যমে আল্লাহ সহ বানও তারা এই কিতাবকে হ্যাফজো করবেন তাই এই কোরআন সংরক্ষণের জন্য মূলত আল্লাহ রবুল্লাহামি যে পদ্ধতি অনুসরণ করেছেন সেটি হচ্ছে উম্মার একটি মর্যাদাপূর্ণ দল যারা আল্লাহ রাবুলামী আহাল হবে আল্লাহ রাবুলামিন পরিবারের অন্তর্ভুক্ত হবে পরিবারের মত হবে তারা এই কিতাবকে মুখস্থ করবে এই কিতাবকে হেফজ করবে এজন্য জন্য আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়টি সত্যিকারভাবে উপলব্ধি করবেন তিনি উপলব্ধি করবেন যে আল্লাহ সুবাহনব তালা তাকে জান্নাতের মধ্যে মর্যাদা দেবেন এই কিতাবের আয়াতের উপর নির্ভর করে তাই তিনি গুরুত্ব দিয়ে এই কিতাবের আয়াতগুলো হেফজ করবেন এবং যাতে জান্নাতের মর্যাদা লাভ করতে পারেন সেই প্রচেষ্টাটুকু তিনি করবেন এটি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা প্রথম বিষয় সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হল বিরতির আমাদের এখন বিরতি যেতে হচ্ছে একটু পরেই ফিরে আসবেন ইনশাল্লাহ তারা আলোচনায় ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলিউলামের সন্ন্যতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিচ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শক সন্না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 সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা ফিরে এলাম বিরতি থেকে আবার আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআনে করিমের হেফসকে গুরুত্ব দেবে এবং যার্নাতের মধ্যে ক্রিয়মত দিন কোরআনে করিম এর মাধ্যমে তার মর্যাদা নির্ধারণ হবে এটাকে সত্যিকারভাবে বিবেচনা করে কোরআনে করিম নিজের জীবনে হেফস করবে এবং সেই ক্ষেত্রে গুরুত্ব প্রদান করবে এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআন পড়ার ক্ষেত্রে কখনও তাড়াহুড়ো করবেন না কখনো সীমালঙ্ঘন করবেন না কখনো কোরআন পড়ার ক্ষেত্রে যে বিধান রাসুল উল্লাহম দিয়েছেন সেই বিধান পরিহার করবেন না বর্জন করবেন না এখানে আমরা তিনটি পয়েন্টের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা লক্ষ্য করেছেন প্রথম হচ্ছে তিনি তাড়াহুড়ো করবেন না আমরা অনেকে দেখতে পাই তিনি কোরআন তেলাবাদ করেন খুব তাড়াহুড়ো করে একেবারে দ্রুত কোরআন তেলাবাদ করে থাকেন অথবা কোরআন খতম করার টার্গেটকে সামনে রেখে তিনি চেষ্টা করেন যে যত দ্রুত কোরআন করা যায় কোরআন শেষ করা যায় আদর্শ মুসলিম ব্যক্তি এভাবে তাড়াহুড়ু করবেন না দুই নম্বর হচ্ছে তিনি শুধু তারাহুড়ু করবেন না তা নয় সীমালঙ্ঘনও করবেন না সীমালঙ্ঘন হচ্ছে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এমন কোনো পদ্ধতির অনুসরণ করা যে এই পদ্ধতি কোরআনের মর্যাদাকে ক্ষুণ্ণ করে কোরআনের আল্লাহ রবী আলমিন কালামের মর্যাদাকে ক্ষুণ্ণ করে দেখা যায় অনেকে কোরআন তেলাওয়াত তিনি গান এর স্টাইলে কোরআন তেলাওয়াত করছেন তিনি কোরআনকে গানে পরিণত করেছেন বলেন কোরআন হচ্ছে সবচেয়ে উত্তম গান এই বক্তব্যগুলো আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে আমরা মানুষের কাছে শুনতে পাই যে কোরআন হচ্ছে উত্তম গান সুতরাং কেন আমি গানের স্টাইল পড়ব না কোরআনকে গানের স্টাইল নিয়ে গেছেন আবার অনেকে দেখা যায় যে কোরআন তেলাবাত করে থাকেন কোরআনের সত্যিকার হক যে হক রয়েছে সেই হককে উপেক্ষা করে একেবারেই ভুল তাজবিদবিহীনভাবে কোরআন তেলাবাদ করে থাকেন এটি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন কোরআনের সীমা লঙ্ঘন করলেন কোরআন আপনাকে তেলাবাতের জন্য একটা সীমা দিয়েছে সেই সীমাকে আপনি লঙ্ঘন করলেন অনেককে দেখা যায় যে কোরআন তেলাওয়াত করে থাকেন কোরআনের মর্যাদা হানি হবে এমন উদ্দেশ্য করার জন্য এমন কারণে কোরআনকে তিনি তেলাওয়াত করে থাকেন অনেকে কোরআন তেলাওয়াত করে থাকেন কোরআনের মাধ্যমে দুনিয়া দুনিয়াবৃত্তি করার জন্য কোরআনের মাধ্যমে পার্থিব সুযোগ সুবিধা লাভ করার জন্য কোরআনের মাধ্যমে কিছু ইনকাম করার জন্য উপার্জন করার জন্য সেটাও কোরআনের ক্ষেত্রে সীমালঙ্ঘন সেটাও আদর্শ মুসলিম ব্যক্তি করবে না এরপরে আমরা যে পয়েন্টটি বলেছি প্রথম হচ্ছে কোরআন তিলাবাতের ক্ষেত্রে তাড়াহুড়ো করবে না তৃতীয় হচ্ছে কোরআনের ক্ষেত্রে সীমালঙ্ঘন করবে না তিন নম্বর হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যখন কোরআন তিলাবাত করবেন কোরআন তিলাবাতের ক্ষেত্রে সত্যিকারভাবে কোরআনকে উপলব্ধি করবে এবং কোরআন আত্মস্ত করার মাধ্যমে কোরআনের দিক নির্দেশনা অনুধাবন করার মাধ্যমে তিনি সত্যিকারভাবে কোরআন তিলাবাত করবেন এই বিষয়টি রসুল উল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে এইভাবে দিক নির্দেশনা করা হয়েছে আসুন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আবদুল্লাহবিনী আমরুল্লাহ সদি আল্লাহ বর্ণিত হাদিসটি আমরা একটু পড়েনি হাদিসটি বর্ণনা করেছেন রসুল উহমের সাহাবিক আব্দুল্লাহবিনী আমল্লাহ সরদি আল্লাহতালু তিনি বলেন রসুল উহ্লা ইসলামের সাদ করেছেন মান করল কুরআনা ফি আকাল্লি বিন সেস যে ব্যক্তি কুরআন পড়ল কোরআন খতম করল কোরআন শেষ করল ফি আকাল্লি বিন সেস তিন দিনের কম সময়ের মধ্যে তিন দিনের কম সময়ের মধ্যে কোরআনকে একেবারে খতম করে ফেললো কোরআন শেষ করে ফেলল লামিয়াফ কাহু সে কোরআনকে বুঝতে পারল না সে কোরআনকে বুঝতে পারলো না যে ব্যক্তি তিন দিনের কম সময়ের মধ্যে কোরআনকে করল করলো কোরআনকে শেষ করল সে কোর আনকে বুঝতে পারল না সে কোর আন উপলব্ধি করতে পারলো না হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তির বিজির রহমতুল্লাহ তা সুনানের মধ্যে হাদিস নম্বর দুই হাজার নয়শো ছেচল্লিশ এবং নাসাই তাসরার মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর এক হাজার সাঁত্রিশ বন্যা করেছেন তিনশো সাতচল্লিশ হাদিসটিকে আহরুল মাহিক আহুল হাদিস সহি ব্যক্তি যদি কোরআন তেলাবাদ করে কোরআনে সত্যিকার হককে আদায় করল না এমন ভাবে দ্রুত আদায় করলো যে এক রাতের মধ্যে কোরআন শেষ আমরা দেখি আমাদের সমাজের মধ্যে সবিনাকদম নাম দিয়েছে। সারা রাত জেগে এক রাতের মধ্যে মাইক লাগিয়ে এলাকার মানুষদেরকে জানানোর জন্য কোরআন তেলাওয়াত করা হয় তাকে এর নাম হচ্ছে সুবিখ আর এই সবিনা খতুম একরাতের মধ্যে শেষ করেন কোরআন তেলাবাত হাদিসের মধ্যে কি বলা হলো বলা হলো যে তিন দিনের কমে কোরআন তেলাবাদ করলে সে কোরআনে কিছুই বুঝলো না কোরআনে কিছুই বুঝলো না কথা অর্থ কি এর এক নম্বর অর্থ হচ্ছে তিনি কোরআনের হকি আদায় করল না দুই নম্বর হচ্ছে কোরআন থেকে যেভাবে একজন ব্যক্তি তেলাবাতের মাধ্যমে কোরআন থেকে নিজে শিক্ষা নেবে কোরআন থেকে উপকৃত হবে সেই ধরনের শিক্ষা এবং উপকৃত হওয়ার কোন কাজ তিনি করলেন না তিনি শুধুমাত্র কোরআনের শব্দগুলোকে আওড়াইলেন কোরআন এর শব্দগুলোকে তিনি মানে নিজের মুখে উচ্চারণ করে গেলেন এছাড়া আর অতিরিক্ত কিছুই না তাই আদর্শ মুসলিম ব্যক্তি যখন কোরআন তিলাবাত করবেন তিনি অত্যন্ত তিলের সাথে তার জুহিদের সাথে কোরআন করিমের তিলওয়াত করবেন এবং তিনি সময় নিয়ে কোরআনের তেলাবাত করবেন যাতে করে কোরআন তিলাবাদটি সুন্দরভাবে হয়ে থাকে এই জন্য আব্দুল হেব নামুল্লাহ সদি আল্লাহ একটি হাদিসের মধ্যে তিনি রসুল্লাহ সাল্লা সালামের কাছে চেয়েছেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম আমি কতদিনের মধ্যে কোরআন শেষ করবো কোরআনতেলাবাদ করবো রসুল্লাহসাল্লাম বলেছেন তুমি তিন দিনের কবে কোরআন খতম করবে না তিন দিনের কমে কোরআন খতম করবে না এটাও রসুল্লাহ আসলামের হিদায়ত রাহ আসলামের দিক নির্দেশনা যেখানে রসুল আল্লাহ সাল্লা ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা করলেন যে তুমি তিন দিনের তেলাওয়াত করবে না আমরা সেখানে কেন একদিনের মধ্যেই কোরআন খতম করতে চাই আমরা সেখানে কেন এক রাতের মধ্যে কোরআন খতম করতে চাই আমরা সেখানে কেন অল্প সময়ের মধ্যে এক দেড় ঘন্টার মধ্যে কোরআন খতম করতে চাই এটি তো মূলত রাসল উল্লাহ আসলাম হেদায়তের বাইরে চলে গেলাম রাসুল উল্লাহ আসালাম যেদিকে আমাদেরকে দিক নির্দেশনা করলেন যেদিকে আমাদের হেদায়ত দিলেন আমরা তার উল্টা দিকে চলে গেলাম এটি আমাদের জন্য উচিত নয় রাসুল উহলাম হৃদায়তের চেয়ে আমরা কি অন্য কিছুকে বড়ো মনে করছি আমাদের সিদ্ধান্তকে বড়ো মনে করছি এটি যদি দুনিয়া উপার্জন করার জন্য হয় থাকে তাহলে এই বাহাদুতকে আপনি আল্লাহ রব্দ্ুল আমিনের সন্তুষ্টির বাইরে নিয়ে গেলেন এবং সেই কাজটুকু মূলত গর্হিত নিষিদ্ধ এবং শিরকে পরিণত হবে শিরকে পরিণত হবে আর যদি আপনি সেটি আল্লাহ রাবুল্লামের সন্তুষ্টির জন্য করেন তাহলে অবশ্যই আল্লাহ রাসুল সাল্লা উল্লাসলাম যেভাবে করতে বলেছেন যে এই পদ্ধতি অনুসরণ করতে বলেছেন অবশ্যই আমাদেরকে সেই পদ্ধতি অনুসরণ করতে হবে এবং সেই পদ্ধতিতে আমাদেরকে রাসুল আল্লাহ সাল্লাউ ইসলামের নির্দেশনা অনুযায়ী কোরআন তেলাবাদ করতে হবে কোরআন খতম করতে হবে এটা আমাদেরকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে এটি হলো আদর্শ মুসলিম ব্যক্তির জন্য কোরআন তেলাবাদের ক্ষেত্রে অন্যতম একটি করণীয় বিষয় তিনি এভাবে কোরআন তেলাবাদ করবেন এবং কোরআন তেলাবাতের বিষয়টি এভাবে গুরুত্ব দিয়ে সময় নেবেন এর জন্য সময় নিয়ে তারপর কোরআন তেলাবাদ করবেন দায়িত্ব মনে করে কোরআনকে খতম করে দিতে হবে এবং সেখানে কোনো সময় দেবেন না এমনটি নয় বরং সময় নিয়ে তিনি এই কাজটুকু করবেন এরপরে যে পয়েন্টটি দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে একজন আমাদের সমস্ত ব্যক্তি তিনি যখন কোরআন তেলাবাদ করবেন কোরআন স্টাডি করবেন কোরআন অধ্যয়ন করবেন কোরআনকে উপলব্ধি করবেন তখন তিনি কোরআন নিয়ে अहेतुक झगड़ा विवाद क्रियवित लिप्त हाँ झगड़ा विवाद लिप्त हाँ बागवित लिप्त हाँ बाढ़ लिप्त हा कारण कुरानी बड़ा बात लिप्त हार मूलत कुरान तेला कर ज्ञानी हिसेबी निजेक सब्यस्त कर मूर्ख लोक देखे সাধারণ লোকদেরকে কোরআনের জ্ঞান নাই এমন লোকদেরকে কোরআন নিয়ে তাদের সাথে বাড়াবাড়ি করা তাদেরকে হিয় করার জন্য চেষ্টা করা তাদের সাথে কোরআন নিয়ে বিতর্ক লিপ্ত হওয়া ইত্যাদি কাছে আদর্শ মুসলিম ব্যক্তি কোরআন নিয়ে লিপ্ত হবে না কোরআন নিয়ে এই কাজটুকু তিনি করবেন না এটি রাসুল্লাহ সাল্লাহ উল্লুসাল্লাম নিষেধ করেছেন স্পষ্টভাবে সুলল্লাহ সাল্লা উলিয় সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি কোরআন নিয়ে ঝগড়া বিবাদ করবে না সে কোরআন তেলাওয়াত করবে কোরআনকে উপলব্ধি করার জন্য নিজের আমলকে সমৃদ্ধ করার জন্য এই উদ্দেশ্য নয় যে না কোরআনের জ্ঞানী হয়েছি আমি সুতরাং অন্যরা কিছুই জানে না অন্যদেরকে এ বিষয়ে একেবারে হিয় অবজ্ঞা করার চেষ্টা করবে কোরআন নিয়ে সেই কাজটুকু করবে না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা দেখুন না রসুল্লাহ হাদিসের মধ্যে কী বলেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু হুর আল্লাহ তালু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাদ করেছেন আল জি দেুফিল কুর কুফ কোন আনের মধ্যে বিতর্ক তৈরি করা কোরআনের আয়াত নিয়ে বিতর্ক তৈরি করা কোরআনের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি করা কোনো আনের মধ্যে কোনো ধরনের বিতর্ক নিয়ে আসা এটি হচ্ছে কুফুরি এ কাজটি ইসলামের মধ্যে মোটেও গ্রহণযোগ্য নয় বরং ইসলামের কাজটি হচ্ছে আল্লাহ হবুল সাথে কুফুরি করা রসুল উল্লাহাম এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তীর মিজির রহমতুল্লাহ মধ্যে হাদিস নম্বর চার হাজার তার মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে দুই এবং এই আহরুদ্ তাহিক মহাকি কোরআকাম হাদিসটাকে সহি বলেছেন সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা তাহলে একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যখনই কোরআনে করিম তেলাওয়াত করবেন কোরআন করিমের তেলাওয়াতের মাধ্যমে কোরআন করিমের শিক্ষার মাধ্যমে কোরআন করিমের স্টাডির মাধ্যমে তিনি তার টার্গেট নির্ধারণ করে নেবেন তার টার্গেট এটি হবে না যে কোরআন নিয়ে যিনি ঝগড়া বিবাদ তৈরি করবেন কোরআন নিয়ে মানুষের মধ্যে বিতর্ক তৈরি করবেন কোরআন নিয়ে বাড়াবাড়ি করবেন এমনটি তিনি করবেন না কোরআন নিয়ে বিতর্ক তৈরি করার কোনো সুযোগ নেই বাড়াবাড়ি তৈরি করার সুযোগ নেই বরং কোনো আনকে নিজে উপলব্ধি করবেন নিজের আমলকে সংশোধন করার জন্য নিজের আকিদাকে সংশোধন করার জন্য নিজের নিয়তকে সংশোধন করার জন্য আল্লাহ সুবাহানুয়া তালায় সন্তুষ্টির জন্য তিনি কোনো আনে কারিম করবেন সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এতক্ষণ পর্যন্ত আমরা যেই পয়েন্টটি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি কোনো আনে কারিমির তেল করবেন এবং কোন আনে কারিগের অর্থ মর্ম উপলব্ধি করে সে অনুযায়ী নিজের আমলকে পরিবর্তন করবেন বা নিজের আমলকে তৈরি করবেন এক কথায় তিনি কোরআন করিমকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন তা আমিল করবেন এই মূলত আমাদেরকে কোরআন করিম তেলাওয়াত করতে হবে সেই ক্ষেত্রে আমরা আদর্শ মুসলিম ব্যক্তি এই কাজটি সম্পন্ন করার জন্য তার জন্য যে কিছু কাজ রয়েছে আর যে কাজগুলোকে তার দৃষ্টির সামনে রাখতে হবে সেখানে মধ্য কথা যেটি সেটি হলো এই আদর্শ মুসলিম ব্যক্তি নিজেকে কোরআনের হক অনুযায়ী কোরআনের সাথে সম্পৃক্ত করবে আর যতই তিনি কোরআনের সাথে সম্পৃক্ত করবেন ততই এই পৃথিবীতে আহরুল্লাহ হসুহু আল্লাহ রবুল্লা আলমনের পরিবার এবং তার গনিষ্ঠ মানুষদের গরিষ্ঠ জনদের অন্তর্ভুক্ত হবে গনিষ্ঠ জনদের কাছে চলে আসবে এজন্য জন্য আমরা কোরআনের সাথে নিজেদেরকে সম্পর্কিত করি কোরআন তিলাওয়াত করি কোরআনকে উপলব্ধি করি কোরআনের অর্থ বুঝার চেষ্টা করি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আর আলোচনা করতে পারলাম না আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আপনাদের সাথে বিষয়গুলি নিয়ে আরও শেয়ার করবো আগামী পর্বেও ইনশাল্লাহ আপনাদেরকে পাবো এই প্রত্যাশায় আজকের আলোচনা শেষ করছি রিন আসসালামাইকুম বরহমাত प्रिधी बिते ए और थेर शाठीक ब्याबुहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिधान पावा जाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिन्मा रजकनाकुम मिन्कबलि अन्यातिय योमुल्ला बैउन फीहि वला खुल्च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 जकत दान अर्थ पाठातेन बैंक सतचल्लिसमिंग नंबर शून्य